জাবির ইবনা আবদুল্লাহ রদি আলাহ তালন হতে বর্ণিত নবী সাল্লাহ আল্লাম লোকদের ডাক দিলেন সদাকাউর রহমাতুল্লাহ আলহি বলেন আমার মনে হয় এটি খন্দকের যুদ্ধের সময়ের ঘটনা জুবাই রদি আহ তালাহন তার ডাকে সাড়া দিলেন তিনি আবার লোকদের আহ্বান করলেন এবারও জুবাইর রদিল্লাহ তাল্লাহ্ন সাড়া দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম পুনরায় লোকদের ডাক দিলেন এবারও কেবল জুবাইর রদিল্লাহ তাল্হ্ন সাড়া দিলেন তখন নবী সাল্লাহু সাল্লাম বললেন প্রত্যেক নবীর জন্য বিশেষ সাহায্যকারী থাকে अमार विशेष सहाज्यकारी जुबर रिबनू आव्व रजियला